অষ্টাদশ খণ্ড পঞ্চম পরিচ্ছেদ চৈতন্যদেব ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও লোকমান্য অধর চৈতন্য ভোগ করেছিলেন শ্রীরামকৃষ্ণ চমৎকৃত হইয়া কি ভোগ করেছিলেন অধর অত পণ্ডিত অত মান শ্রীরামকৃষ্ণ অন্যের পক্ষে মান তাঁর পক্ষে কিছু নয় তুমি আমায় মানও আর নিরঞ্জন মানে আমার পক্ষে এক সত্য করে বলছি একজন টাকাওয়ালা লোক হাতে থাকবে এ মনে হয় না মনমোহন বললে সুরেন্দ্র বলেছে রাখাল এর কাছে থাকে নালিশ জলে আমি বললাম কে রে সুরেন্দ্র তার শতরঞ্চ আর বালি সেখানে আছে আর সে টাকা দেয় অধর দশ টাকা করে মাসে বুঝি দেন শ্রীরামকৃষ্ণ দশ টাকায় দুমাস হয় ভক্তেরা এখানে থাকে সে ভক্ত সেবার জন্য দেয় সে তার পূর্ণ আমার কি আমি যে রাখাল নরেন্দ্র এদের ভালোবাসি সে কি কোনো নিজের লাভের জন্য মাস্টার মার ভালোবাসার মতো শ্রীরামকৃষ্ণ মা তবু চাকরি করে খাওয়াবে বলে অনেকটা করে আমি এদের ভালোবাসি সাক্ষাৎ নারায়ণ দেখি কথায় নয় শ্রীরামকৃষ্ণ অধরের প্রতি শোন আলো জ্বাললে বাদুলে পোকার অভাব হয় না তাকে লাভ করলে তিনি সব জোগাড় করে দেন কোনো অভাব রাখেন না তিনি হৃদয় মধ্যে এলে সেবা করবার লোক অনেক এসে জোটে একটি ছোকরা সন্ন্যাসী গৃহস্থ বাড়ি ভিক্ষা করতে গিচ্ছল সে আজন্ম সন্ন্যাসী সংসারের বিষয় কিছু জানে না গৃহস্থের একটি যুবতী মেয়ে এসে ভিক্ষা দিলে সন্ন্যাসী বললে মা এর বুকে কি ফোঁড়া হয়েছে মেয়েটির মা বললে না বাবা ওর পেটে ছেলে হবে বলে ঈশ্বর স্তন করে দিয়েছেন ওই স্তনের দুধ ছেলে খাবে সন্ন্যাসী তখন বললে তবে আর ভাবনা কি আমি আর কেন ভিক্ষা করবো যিনি আমায় সৃষ্টি করেছেন তিনি আমায় খেতে দেবেন শোনো যে উপপতির জন্য সব ত্যাগ করে এলো সে বলবে না শ্যালা তোর বুকে বসবো আর খাবো। ন্যাংটা বললে কোনো রাজা সোনার থালা সোনার গেলাস দিয়ে সাধুদের খাওয়ালে কাশিতে মঠে দেখলাম মহন্তর কত মান বড় বড় খোট্টারা হাত জোর করে দাঁড়িয়ে আছে আর বলছে কি আজ্ঞা ঠিক ঠিক সাধু ঠিক ঠিক ত্যাগী সোনার থালও চায় না মানও চায় না তবে ঈশ্বর তাদের কোনো অভাব রাখেন না তাকে পেতে গেলে যা যা দরকার সব জোগাড় করে দেন সকলে নিঃশব্দ আপনি হাকিম কি বলবো যা ভালো বোঝো তাই করো আমি মূর্খ অধর সহাস্যে ভক্তদিগকে উনি আমাকে একজামিন করছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে নিবৃত্তি ভালো দেখো না আমি সই করলাম না ঈশ্বরী বস্তু আর সব অবস্তু হাজরা আসিয়া ভক্তদের কাছে মেজেতে বসিলেন হাজরা কখনো কখনো সো অহং সো অহং করেন লাটু প্রভৃতি ভক্তদের বলেন তাকে পূজা করে কি হয় তাঁরই জিনিস তাঁকে দেওয়া একদিন নরেন্দ্রকেও তিনি ওই কথা বলিয়াছিলেন শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি লাটুকে বলেছিলাম কে কারে ভক্তি করে হাজরা ভক্ত আপনি আপনাকেই ডাকে শ্রীরামকৃষ্ণ এত খুব উঁচু কথা বলিরাজাকে বৃন্দাবলী বলেছিলেন তুমি ব্রহ্মণ্যদেবকে কি ধন দেবে তুমি যা বলছো। ওইটুকুর জন্যই সাধন ভজন তার নাম গুণগান আপনার ভিতর আপনাকে দেখতে পেলে তো সব হয়ে গেল ওইটি দেখতে পাবার জন্যই সাধনা আর ওই সাধনার জন্যই শরীর যতক্ষণ না স্বর্ণ প্রতিমা ঢালাই হয় ততক্ষণ মাটির ছাঁচের দরকার হয় প্রতিমা হয়ে গেলে মাটির ছাঁচটা ফেলে দেওয়া যায় ঈশ্বর দর্শন হলে শরীর ত্যাগ করা যায় তিনি শুধু অন্তরে নয় অন্তরে বাহিরে কালীঘরে মামাকে দেখালেন সবই চিন্ময় মাই সব হয়েছেন প্রতিমা আমি কোষা কুশি চুমকি চৌকাট মার্বেল সব চিন্ময় এইটি সাক্ষাৎকার করবার জন্যই তাঁকে ডাকা সাধন ভজন তার নাম গুণ এইটির জন্যই তাঁকে ভক্তি করা ওরা অর্থাৎ লাটু প্রভৃতি এমনি আছে এখনো অত উচ্চ অবস্থা হয় নাই ওরা ভক্তি নিয়ে আছে আর ওদের শো অহং ইত্যাদি কিছু বলো না পাখি যেমন শাবকদের পক্ষাচ্ছাদন করিয়া রক্ষা করে দয়াময় গুরুদেব ঠাকুর শ্রীরামকৃষ্ণ রূপে ভক্তদের রক্ষা করিতেছেন অধর ও নিরঞ্জন জলযোগ করিতে বারান্দায় গেলেন জল খাইয়া ঘরে ফেরিলেন মাস্টার ঠাকুরের কাছে মেজেতে বসিয়া আছেন অধর সহাস্যে আমাদের এত কথা হলো ইনি মাস্টার একটিও কথা কথাকনাই শ্রীরামকৃষ্ণ কেশবীর দলের একটি চারটে পাশ করা ছোকরা সবাই আমার সঙ্গে তর্ক করছে দেখে কেবল হাসে আর বলে এর সঙ্গে আবার তর্ক কেশব সেনের ওখানে আর একবার তাকে দেখলাম কিন্তু তেমন চেহারা নাই শ্রীযুক্ত রাম চক্রবর্তী বিষ্ণুঘরের পূজারী ঠাকুরের ঘরে আসিলেন ঠাকুর বলিতেছেন দেখো রাম তুমি কি দয়ালকে বলেছো মিছ্রির কথা না না, ও আর বলে কাজ নাই অনেক কথা হয়ে গেছে রাত্রে ঠাকুরের আহার একখানি দুইখানি মা কালীর প্রসাদী লুচি ও একটু সুজির পায়েস ঠাকুর মেজেতে আসনে সেবা করিতে আছেন। কাছে মাস্টার বসিয়া আছেন লাটুও ঘরে আছেন ভক্তেরা আদি মিষ্টান্ন আনিয়াছিলেন সন্দেশ একটি স্পর্শ করিয়া ঠাকুর লাটুকে বলিতেছেন এ কনশলার সন্দেশ বলিয়াই সুজির পায়েসের বাটি হইতে নিচে ফেলিয়া দিলেন মাস্টার ও লাটুর প্রতি ও আমি সব জানি ওই আনন্দ চাটুর্যদের ছোকরা নেছে। যে ঘোষপাড়ার মাগির কাছে যায় লাটু এই গজা দিব শ্রীরামকৃষ্ণ কিশোরী এনেছে লাটু এ আপনার চলবে শ্রীরামকৃষ্ণ সহাসে হা মাস্টার ইংরাজি পড়া লোক ঠাকুর তাহাকে বলিতেছেন সকলের জিনিস খেতে পারি না তুমি এসব মান মাস্টার আজ্ঞা ক্রমে সব মানতে হবে শ্রীরামকৃষ্ণ হাঁ ঠাকুর পশ্চিম দিকের গোল বারান্দাটিতে হাত ধুইতে গেলেন মাস্টার হাতে জল ঢালিয়া দিতেছেন শরৎকাল চন্দ্র উদয় হওয়াতে নির্মল আকাশ ও ভাগীরথী বক্ষ ঝকমক করিতেছে ভাটা পড়িয়াছে ভাগীরথী দক্ষিণ বাহিনী মুখ ধুইতে ধুইতে মাস্টারকে বলিতেছেন তবে নারায়ণকে টাকাটা দেবে মাস্টার জি আজ্ঞা দেব বই কি